বিস্মিল্লাহ তুমি ক্লেশ পাইবে এই জন্য আমি তোমার প্রতি কুরান অবতীর্ণ করি নাই বরং যে ভয় করে কেবল তাহার উপদেশার্থে যিনি পৃথিবী ও সমুচ্ আকাশ মন্ডলের সৃষ্টি করিয়াছেন তাহার নিকটীতে ইয়া অবতীর্ণ দয়ময় আর শেষ له مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَمَا بَيْنَهُمَا وَمَا تَحْتَ الثَّرَا جَهَا آجھے آکاش ماندولی تے پرثیبی تے اے دوئر انتربرطی ستھانے او بھو گربے تہا تہا ری وَإِنْتَ جَهَرْ بِالْقَوْلِ فَإِنَّهُ يَعْلَمُ السِّرَّ नाम तारी। वहल মুসার বৃত্তান্ত তোমার নিকট পৌঁছে আছে কি সকালি আহ্লি হিম কুসুকালি আহম কুসু ইন্দ সে যখন আগুন দেখিল তখন তাহার পরিবার থাকো আমি আগুন দেখিয়াছি সম্ভবত আমি তোমাদের জন্য উয়া হইতে কিছু জ্বলন্ত অঙ্গার আনিতে পারিব অথবা আমি আগুনের নিকটে কোন পথ নির্দেশ পাইব ফলন অতপর যখন সে আগুনের নিকট আসিল তখন আহ্বান করিয়া বলা হইল হে মু আমি তোমার প্রতি পালক অতএব তোমার পাদুকা খুলিয়া ফেলো। কারণ তুমি পবিত্র তুয়া উপত্যকায় রইয়াছ وَأَنَ أَخْتَرْتُكَ فَاسْتَمِعْ لِمَا يُوحَا يبونج آمين تمہاكي منونی تو قرية چھی وطب جاہا اوہی پیرون کرا ہوئی تیجھے تمہیں تاہا مونو جگه شنگ سربون کراو إِنَّنِي أَنَا الله अतएत करम करत अवश्यम भावी गोपन राखी चाही जहाँ प्रत्येके निज कर्म अनुजय फल लाभ करीते উহাতে বিশ্বাস স্থাপনে নিবৃত না করে নিবৃত হইলে তুমি ধ্বংস হইয়া যাইবে তোমার দক্ষিণ হস্তে উহা কি সে লাঠি। আমি ইহাতে ভর দিই এবং ইহা দ্বারা আঘাত করিয়া আমি আমার মেষপালের জন্য বৃক্ষপত্র ফেলিয়া থাকি এবং ইহা আমার অন্যান্য কাজও লাগে আল্লাহ বলিলেন উহার সাফ হইয়া ছুটিতে লাগিল তিনি বলিলেন তুমি ইহাকে ধরো ভয় করিও না আমি ইহাকে ইহার পূর্বরূপে ফিরে দিবো এবং তোমার হাত তোমার বগলে রাখো ইয়া বাইর হইয়া আসিবে নির্মল উজ্জ্বল হইয়া অপর এক নিদর্শন রূপে লিনু রিয়া কমিন আয়াত ইহা এই জন্য যে আমি তোমাকে দেখাইব আমার মহা নিদর্শন কিছু সে তো সীমা লঙ্ঘন করিয়াছে বলিল হে আমার প্রতিপালক আমার বক্ষ প্রশস্ত করিয়া দাও এবং আমার কর্ম সহজ করিয়া দাও আমার আমার জন্য করিয়া দাও একজন সাহায্যকারী আমার স্বজন বর্গের মধ্যে হইতে আমার ভ্রাতা হারুন যাহাতে আমরা তোমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করিতে পারি প্রচুর এবং তোমাকে স্মরণ করিতে পারি অধিক তিনি বলিলেন হে মূসা তুমি যাহা চাইয়াছ তাহা তোমাকে দেওয়া হইলো এবং আমি তো তোমার প্রতি আরো একবার অনুগ্রহ করিয়াছিলাম ইমায় যখন আমি তোমার মাথা কে জানাইয়াছিলাম যাহা ছিল জানাইবার যে তুমি তাহাকে সিন্ডুকের মধ্যে রাখো अतपर उत्माल كَيْتَ قَرَّ عَيْنُهَا وَلَا تَحْزَنُ وَقَتَلْتَ نَفْسًا فَنَجَّيْنَاكَ مِنَ الْغَمِّ وَفَتَنَّاكَ فُتُونًا فَلَبِثْتَ سِنِينَ فِي أَهْلِ مَدِيَنَا ثُمَّ جِئْتَ عَلَى قَدَرٍ يَا مُوسَى جَكُنْ तुमा के दिवो के एई शुशुर भार लख निकट फिर दिल्ली जुड़ा ना पाए तुम एक व्यक्ति के हत्या करा हईते मुक्ति देखने बहु परीक्षा कर वीर मध्य छे हे मूसा इमी निर्धारित समय उपस्थित हईले এবং আমি তোমাকে আমার নিজের জন্য প্রস্তুত করিয়া লইয়াছিও তোমার ভ্রাতা আমার নিদর্শন সহ যাত্রা কর এবং আমার স্মরণের শৈথিল্য করিও না তোমরা উভয় ফিরাউনের নিকট যাও সে তো সীমা লঙ্ঘন করিয়াছে হয়তো সে উপদেশ গ্রহণ করিবে অথবা ভয় করিবে তাহারা বলিলো। হে আমাদের প্রতিপালক আমরা তো আশঙ্কা করি সে আমাদের উপর বাড়াবাড়ি করিবে অথবা অন্যায় আচরণের সীমা লঙ্ঘন করিবে তিনি বলিলেন তোমরা ভয় করিও না আমি তো তোমাদের সঙ্গে আছি আমি শুনি ও আমি দেখি সুতরাং তোমরা তাহার নিকট যাও এবং বলো আমরা তোমার প্রতিপালকের রাসুল সুতরাং আমাদের সঙ্গে নিদর্শন এবং আমাদের প্রতি ওই প্রেরণ করা হইয়াছে যে শাস্তি তো তাহার জন্য যে মিথ্যা আরোপ করে ও মুখ ফিরাইয়া নেয় বলিল হে মূষা কে তোমাদের প্রতিপালক মূষা বলিল আমাদের প্রতিপালক তিনি যিনি প্রত্যেক বস্তুকে তাহার আকৃতি দান করিয়াছেন অতঃ পর বলিল তাহা হইলো যুগের লোকদের অবস্থা কি یہ رہا گانا ہمارے پرتیبالک کے نکٹ کتابے رہی ہے۔ ہمارے پرتیبالک بھول کریں نہ اور વિસ્તૃતو ہننا۔ الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ مِهَادًا وَسَلَكَ لَكُمْ فِيهَا سُبُلًا وَأَنزَلَ وَأَنزَلَ مِنَ السَّمَاءِ مَاءً اجজ منبات যনি তোমাদের জন্য পৃথিবী করিয়াছেন বিছানা। এবং উহাতে করিয়া দিয়েছেন তোমাদের চলিবার পথ। তিনি আকাশইতে বাড়ি বর্সন করেন। এবং আমি كل أن عامম। বিবেক সম্পন্নদের জন্য মিনহা কুমি নী কুম ও আমি মৃত্তিকা হইতে তোমাদেরকে সৃষ্টি করিয়াছি তোমাদেরকে আমি তো তাহাকে আমার সমস্ত নিদর্শন দেখাইয়াছিলাম কিন্তু সে মিথ্যা আরোপ করিয়াছে ও অমান্য করিয়াছে সে বলিল হে মূসা তুমি কি আমাদের নিকট আসিয়াছ তোমার জাদু দ্বারা আমাদেরকে আমাদের দেশ হইতে বহিষ্কার করিয়া দিবার জন্য আমরাও অবশ্যই তোমার নিকট উপস্থিত করিবো ইয়ার অনুরূপ জাদু সুতরাং আমাদের ও তোমার মধ্যে নির্ধারণ করা এক নির্দিষ্ট সময় এক মধ্যবর্তী স্থানে যার ব্যতিক্রম আমরাও করিব না এবং তুমিও করিবে না বলিল তোমাদের নির্ধারিত সময় উৎসবের দিন এবং যেই দিন পূর্বা্নে জনগণকে সমবেত করা হইবে অতপ্পর ফিরাউন উঠিয়া গেল এবং পরে তাহার কৌশল সমূহ একত্র করিল অতঃর আসিল্লা তিনি তোমাদেরকে শাস্তি দ্বারা সমুলে ধ্বংস করিবেন সেই ব্যর্থ হইয়াছে উহারা নিজেদের মধ্যে নিজেদের কর্ম সম্বন্ধে বিতর্ক করিল এবং উহারা গোপনে পরামর্শ করিল কলহাদিমা উহারা বলিল এই দুইজন অবশ্যই জাদুকর তাহারা চাহে তাহাদের জাদু দ্বারা তোমাদেরকে তোমাদের দেশ হইতে বহিষ্কার করিতে এবং তোমাদের উৎকৃষ্ট জীবন অবস্থা ধ্বংস করিতে অতএব তোমরা তোমাদের জাদুক্রিয়া সংহত করো অতঃ্পর সারিবদ্ধ হইয়া উপস্থিত হও এবং যে আজ জয়ী হইবে সেই সফল হইবে বলিল হে মূষা হয় তুমি নিক্ষেপ করো অথবা প্রথমে আমরাই নিক্ষেপ করি কল অলকু فَإِذَا حِبَالُهُمْ وَعِصِيُّهُمْ يُخَيَّلُ إِلَيْهِ مِنْ سِحْرِهِمْ أَنَّهَا تَسْعَى موسى বড় বড় তোমরাই নিখেপ করো ওদের জাদু প্রভাবে অকস্মাৎ মুসার মনে হলো ওদের দড়ি ও লাঠিগুলো ছুটি ছুটি করিতেছে فأوجس في نفسه خيفه موسى মুসা কিছু ভীতি অনুভব করিল আমি বলিলাম ভয় করিও না তুমি তোমার দক্ষিণ হস্তে যাহা আছে তাহা নিক্ষেপ করো। ইয়া উহারা যাহা করিয়াছে তাহা গ্রাস করিয়া ফেলিবে উহারা যাহা করিয়াছে তাহা তো কেবল জাদুকরের কৌশল জাদুকর যেখানে অতঃ্পর জাদুকরেরা সিস্তা অবনত হইল ও বলিল মুসার হু কবল কুম ই فَلَوْ قَطَعْنَا أَيْدِيَكُمْ وَأَرْجُلَكُمْ مِنْ خِلَافٍ وَلَأَصْلَبْنَاكُمْ فِي جُذُوعِ النَّخْلِ وَلَتَعْلَمُنَّ وَلَتَعْلَمُنَّ أَيُّنَا أَشَدُّ عَذَابًا وَأَبْقَى فِرْعَوْنُ بَلَ لِكِي अनुमति देर पूर्व तुम्हारा मोहन विश्वास स्थापन कर प्रधान से तुम जदुशिक्षा दी तो तुम्हारे हस्तपद विपरीत दिक हई करोम खर्जुर वृक्ष कांडे फूलबिद कर तुम्हारा अवश्य जानते मध्य कहा कठोतर और अतिक स्थायी তাহারা বলিল আমাদের নিকট যে স্পষ্ট নিদর্শন আসিয়াছে তাহার উপর এবং যিনি আমাদেরকে সৃষ্টি করিয়াছেন তাহার উপর তোমাকে আমরা কিছুতেই প্রাধান্য দিব না সুতরাং তুমি করিতে চাও তুমি তো কেবল এই পার্থ কর্তৃত্ব করিতে পার আমরা নিশ্চয়ই আমাদের প্রতিপালকের প্রতি ইমানি যাতে তিনি ক্ষমা করেন আমাদের অপরাধ এবং তুমি আমাদেরকে যে জাদু করিতে বাধ্য করিয়াছ তাহা আর আল্লাহ শ্রেষ্ঠ ও চিরস্থায়ী যে তাহার প্রতিপালকের নিকট অপরাধী এবং যাহারা তাহার নিকট উপস্থিত হইবে মুমিন অবস্থায় সৎকর্ম করিয়া তাহাদের জন্য আছে সমুচ্া স্থায়ী জাননা যাহার পাদদেশে নদী প্রবাহিত সেখানে স্থায়ী হইবে এবং এই পুরস্কার তাহাদের পবিত্র আমি অবশ্যই মূষার প্রতি প্রত্যাদেশ করিয়াছিলাম এই মর্মে যে আমার বান্দাদেরকে এই আশঙ্কা করিও না এবং ভয়ও করিও না ফেরাউন তাহার সৈন্যবাহিনী সহ তাহাদের করিল। অতঃপর সমুদ্র উভাদের কে সম্পূর্ণরূপে নিমজ্জিত করিল্লা আর ফেরাউন তাহার সম্প্রদায়কে পথভ্রষ্ট করিয়াছিল এবং সৎ পথ দেখাই নাই إسرائيل قد أنجيناكم من عدوكم ووعدناكم جانب الطور الأيمن ونزلنا ونزلنا عليكم المن والسلوى هه بني إسرائيل آمي تو تما درك شطر حيث ته ادھار کريا چلام آمي توما درك پروتسط तुम दान कर भलो भलो बस्तु आहार कर सीमा लंघन करियो ना कर তোমাদের উপর আমার ক্রোধ অবধারিত এবং যাহার উপর আমার ক্রোধ অবধারিত সে তো ধ্বংস হইয়া যায় এবং আমি অবশ্যই ক্ষমাশীল তাহার প্রতি যে তওবা করে ইমান আনে সৎকর্ম করে ও সৎ পথে অবিচলিত থাকে তোমার সম্প্রদায়কে পশ্চাতে করিল সে বলিল এই তো উহারা আমার পশ্চাতে এবং হে আমার প্রতিপালক আমি তরায় তোমার নিকট আসিলাম তুমি সন্তুষ্ট হইবে এই জন্য পরীক্ষায় ফেলিয়াছি তোমার চলিয়া আসার পর এবং সামেরি উহাদেরকে পথভ্রষ্ট করিয়াছে অতপর মুহার সম্প্রদায়ের নিকট ফিরিয়া গেল ক্রুদ্ধ ও ক্ষুব্ধ হইয়া সে বলিল হে আমার সম্প্রদায় ंगीकार भंग करा উহারা বলিল আমরা তোমার প্রতি প্রদত্ত অঙ্গিকার স্বেচ্ছায় ভঙ্গ করি নাই তবে আমাদের উপর চাপাইয়া দেওয়া হইয়াছিল লোকের অলংকারের বোঝা এবং আমরা উহা অগ্নিকুণ্ডে নিক্ষেপ করি অনুরূপ ভাবে নিক্ষেপ করে অতঃপর সে উহাদের জন্য গড়িল এক গোবৎস এক অবয়ব যা হাম্বার অপ করিত উহারা বলিল ইহা তোমাদের ইলা কিন্তু তবে কি উহারা ভাবিয়া দেখেনা যে উহা তাহাদের কথায় সাড়া দেয় না এবং তাহাদের কোনো ক্ষতি অথবা উপকার করিবার ক্ষমতা রাখে না কে পূর্বেই বলিয়াছিল হে আমার সম্প্রদায় ইহা দ্বারা তো কেবল তোমাদেরকে পরীক্ষাই ফেলা হইয়াছে তোমাদের প্রতিপালক তো দয়াময় সুতরাং তোমরা আমার অনুসরণ করো এবং আমার আদেশ মানিয়া চলো উহারা বলিয়াছিল আমাদের নিকট মুসা ফিরিয়া না আসা পর্যন্ত আমরা ইহার পূজা হইতে কিছুতেই বিরত হইব না তুমি যখন দেখিলে উহারা পথভ্রষ্ট হইয়াছে তখন কিসে তোমাকে নিবৃত্ত করিল্লা আমার অনুসরণ করা হইতে তবে কি তুমি আমার আদেশ অমান্য করিলে হারুন বলিল হে আমার সহদর আমার শুশ্রু ও কেশ ধরিও না আমি আশঙ্কা করিয়াছিলাম যে তুমি তুমি মধ্যে বিভেদ সৃষ্টি করিয়াছি হে সামিরি তোমার ব্যাপার কি আমি দেখিয়াছিলাম যাহা উহারা দেখে নাই অতঃ আমি সেই দূতের পদচিহ্ন এবং আমি উহা নিক্ষেপ করিয়াছিলাম আমার মন আমার জন্য শোভন করিয়াছিল এইরূপ করা দূর হও তোমার জীবদ্দশা তোমার জন্য ইয়াই রহিল যে তুমি বলিবে আমি অস্পৃশ্য এবং তোমার জন্য রহিল এক নির্দিষ্ট কাল তোমার বেলায় যাহার ব্যতিক্রম হইবে না এবং তুমি তোমার সেই ইলাহের প্রতি লক্ষ্য কর যাহার পূজায় তুমি রত ছিল আমরা উহাকে জ্বালাইয়া দিবই অতঃপর উহাকে বিক্ষিপ্ত করিয়া সাগরে নিক্ষিপ্ত করিবই তোমাদের ইরা তো কেবল আল্লা বেদিত অন্য কোন ইরাহ ঘটিয়াছে তার সংবাদ আমি এইভাবে তোমার নিকট বিব্রত করি এবং আমি আমার নিকট হইতে মহাভার বহন করিবে স্থায়ী হইবে এবং কিয়ামতের দিন এই বোঝা উয়ের জন্য হইবে কত মন্দিন যেদিন সিংগাই ফুতকার দেওয়া হইবে এবং যেদিন আমি অপরাধীদেরকে দৃষ্টিহীন অবস্থায় সমবেত করিব সেই দিন উহারা নিজেদের মধ্যে চুপি চুপি বলা বলি করিবে তোমরা অবস্থান করিয়াছি আমি ভালো জানি উহারা কি বলিবে উহাদের মধ্যে যে অপেক্ষাকৃত সৎপথে ছিল সে বলিবে তোমরা মাত্র একদিন অবস্থান ওরা তোমাকে পর্বত সমূহ সম্পর্কে জিজ্ঞাসা করে বলো আমার প্রতিপালক উহাদেরকে সমূলে উৎপাদন করিয়া বিক্ষিপ্ত করিয়া দিবেন অতঃপর তিনি উহাকে পরিণত করিবেন মসৃণ সমতল ময়দানে لا ترى فيها عوجا ولا أمتا جهاتي تمي باكرتا أوتشتا دكي بنا يومئذ يتبعون الداعي لا عوج له وخشعت الأصوات للرحمن فلا تسمع إلا همسا شهدين وحراء عوغان كاريرون شرن قريبه. এই ব্যাপারে এদিক ওদিক করিতে পারিবে না দয়াময়ের সমুখে সকল শব্দ হইয়া যাইবে সুতরাং মৃদু পদ ধ্বনি ব্যতীত তুমি দয়ময় যাহাকে অনুমতি দিবেন ও যাহার কথা তিনি পছন্দ করিবেন সে ব্যতীত কাহারও সুপারিশ সেদিন কোনো কাজে আসবে না তাহাদের সম্মুখী ও পশ্চাতে যাহা কিছু আছে তাহার তিনি অবগত কিন্তু উহারা জ্ঞান দ্বারা তাহাকে আয়ত্ত করিতে পারে না চিরঞ্জীব সর্বসত্ত্বার ধারকের নিকট সকলেই হইবে অধবদন এবং সেই ব্যর্থ হইবে যে জুলুমের ভার বহন করিবে وَمَنْ يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ وَهُوَ مُؤْمِنٌ فَلَا يَخَافُ ظُلْمَا وَلَا هَضْمَا يبن جي شد کرمو کري مومین ہوئيا تاہر کنو آشون کنائي او وَكَذَٰلِكَ أَنزَلْنَاهُ قُرْآنًا عَرَبِيًّا وَصَرَّفْنَا فِيهِ فيه الْوَعِيدِ الوعيد فِيهِ مِنَ الْوَعِيدِ لَعَلَّهُمْ يَتَّقُونَ أَوْ يُحْدِثُ لَهُمْ ذِكْرًا إِرَوْبِي أَمِن كُرْآنَ كَا أَبْتِنَّوَ كُرْيَا إِرَوْبِي بَحَسَهِ إِبَنْ যাতে ওরা ভয় করে অথবা ইয়া হয় উপদেশ আল্লাহ অতি মহান প্রকৃত অধিপতি তোমার প্রতি আল্লাহি সম্পূর্ণ হইবার পূর্বে কুরআ পাঠে তুমি তরা করিও না এবং বল হে আমার প্রতিপালক আমাকে জ্ঞানে সমৃদ্ধ করবে আদমের প্রতি নির্দেশ দান করিয়াছিলাম কিন্তু সে ভুলিয়া গিয়াছিল আমি তাহাকে সংকল্পের দৃঢ় পাই নাই وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَىٰ شারণ করো যখন ফরিস্তাগণকে বলিলাম আদমের প্রতি সিজদা করো তখন ইবলিস ব্যতীত সকলেই সিজদা করিল সে অমান্য করিল فَقُلْنَا يَا آدَمُ إِنَّ هَذَا عَدُوٌ لَّكَ وَلِزَوْجِكَ فَلَا يُخْرِجَنَّكُمَا مِنَ الْجَنَّةِ فَتَشْقَا أَتَا فَرَعَمِي بُلِلَمْ هَي hey آدَوْمْ نِشْجُّ يَتُمَارُ وَتُمَارِ اسْترِ شُتْرُ क्षुदार्थ हईबे पिपाशार्थ हईबेना रुद्रकृष्ट हईबे অতঃ্পর শয়তান তাহাকে কুমন্ত্রণা দিল সে বলিল হে আদম। আমি কি তোমাকে বলিয়া দিব অনন্ত জীবনপ্রদ বৃক্ষের কথা ও অক্ষ রাজ্যের কথা অতপ্পর তারা উভয়ে উহা হইতে ভক্ষণ করিল তখন তাদের লজ্জাস্থান তাহাদের নিকট প্রকাশ হইয়া পড়িল এবং তাহারা জান্নাতের বৃক্ষপত্র দ্বারা নিজেদেরকে আবৃত্ত করিতে লাগিল আদম তার প্রতিপালকের হুকুম অমান্য করিল ফলে সে ভ্রমে পতিত হইল ইয়ার পর তাহার প্রতিপালক তাহাকে মনোনীত করিলেন তার তওবা কবুল করিলেন ও তাহাকে পথ নির্দেশ করিলেন তিনি বলিলেন তোমরা উভয়ে একই সঙ্গে জান্নাত হইতে নামিয়া যাও তোমরা পরস্পর পরস্পরের শত্রু পরে আমার পক্ষ হইতে তোমাদের নিকট সব নির্দেশ আসিলে যে আমার পথ অনুসরণ করিবে সে বিপদগামী হইবে না ও দুঃখ কষ্ট পাইবে না وَمَنْ اعرض عن ذكري فان له معيشه ضنكا ونحشره يوم القيامه اعما جا امر شره بمختبي او بشي تر এবং আমি তাহাকে কেয়ামতের দিন উত্থিত সে বলিবে হে আমার প্রতিপালক কেন আমাকে অন্ধ অবস্থায় উত্থিত করিলে আমি তো ছিলাম চক্ষুসমান তিনি বলিবেন এইরূপেই আমার নিদর্শন বলে তোমার নিকট ছিল। কিন্তু এবং এইভাবে আমি প্রতিফল দেই তাহাকে যে বাড়াবাড়ি করে ও তাহার প্রতিপালকের নিদর্শনে স্থাপন করে না পরবশ্যই ইহাও কি তাহাদেরকে সৎ পথে দেখাইল না যে আমি ইহাদের পূর্বে ধ্বংস করিয়াছি কত মানব গোষ্ঠী যাদের বাসভূমিতে ইহারা বিচরণ করিয়া থাকে অবশ্যই ইহাতে বিবেক সম্পন্নদের জন্য আছে নিদর্শন তোমার প্রতিপালকের পূর্বসিদ্ধান্ত ও একটা কাল নির্ধারিত না থাকিলে অবিসম্ভাবী হইতো আসু শাস্তি فاصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح واطراف النهار لعلك ترضا شتران اوهرا جحا باله شبشا تومی درجو داران کرو ابن شرجو دائر پور ও সূর্যাস্তের পূর্বে তোমার প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং রাত্রিকালে পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং দিবসের প্রান্ত সমূহে তুমি সন্তুষ্ট হইতে উহার প্রতি যাহা আমি তাহাদের বিভিন্ন শ্রেণীকে পার্থিব জীবনের সৌন্দর্যস্বরূপ উপভোগের উপকরণ হিসেবে দিয়েছি। তদ্বারা তাহাদেরকে পরীক্ষা করিবার জন্য তোমার প্রতিপালক প্রদত্ত জীবন উপকরণ উৎকৃষ্ট وتكساي وامر اهل ك بالصلاه واستبر عليها لا نسالك رزقا نحن نرزقك والعاقبه للتقوى এবง তোমার পরিবার বর্গকে সালাতের আদেশ দাও ও হতে অবিচলিত تو আমি তোমার নিকট কোন জীবন উপকরণ চাই না আমি তোমাকে জীবন উপকরণ দেই এবং শুভ পরিণাম তো মুহারা বলে সে তার প্রতিপালকের নিকট হইতে আমাদের নিকট কোন নিদর্শন আনয়ন করে না কেন উহাদের নিকট কি আসেনাই সুস্পষ্ট প্রমাণ যাহা আছে পূর্ববর্তী গ্রন্থ সময়ে যদি আমি উহাদেরকে ইতিপূর্বে শাস্তি দ্বারা ধ্বংস করিতাম তবে উহারা বলিত হে আমাদের প্রতিভা আলোক তুমি আমাদের নিকট একজন করিলে আমরা নিদর্শন মানিয়া চলিতাম বল প্রত্যেকেই প্রতীক্ষা করিতেছে सूतरा तुम प्रतीक्षा करतपर तुमरा जानवे कहारा रही सरल पथे एवं कहारा सत्पथ अवलम्बन कर